আসসালামু আলাইকুম বরহমুল আল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিন ওয়বমিনা ওসলি ওসলিমআলাফিলমুরসলীম নবহি ওসহাবি আজমাইন আবাদ পিচ টিভি বাংলার সম্মানিত সুদী দর্শকবৃন্দ ফরআনুলকিমের ঘটনা নিয়ে সামষ্টিক আলোচনা বিগো আলমদের সমন্বয়ে দলভিত্তিক আলোচনা যার মধ্য দিয়ে একটি বিষয়কে পরিস্ফুট করে তোলা বোধগম্য করে তোলা আমাদের ঐকান্তিক ইচ্ছা সেই লক্ষ্যে আজকের এই মাজলিসে আপনারা যারা যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি শুধু দর্শক আজ আমরা এ পর্বে আলোচনা করব এমন একটি ঘটনা যে ঘটনাটি আল্লাহ রবাহিন উল্লেখ করেছেন সোর আল কালামে তার আগে পরিচিত হয়ে নিব আমাদের অতিথিদের সাথে যারা আজকে আলোচনায় যোগ দিয়েছেন আমাদের সাথে আমার ডানে আছেন বিশিষ্ট আলমেদিন শেখ মুখলেসবিন এবং আমার বামে আছেন শেখ আব্দ এবং আমার সর্ব বামে আছেন শেখ মুজাফর বিনসিনাম সম্মানিত সুদী আপনাদের সাথে রয়েছি আমি হারুন হাসিন বলছিলামটি সার সংক্ষেপ শুনি আমাদের আজকের অতিথি শেখ মুখলেসবিনবীন মহাম্মদ ও আলা ধন্যবাদ মহতারামকে যে সুন্দর একটি ঘটনার কথা আমাদেরকে উপস্থাপনা করেছেন সুরাক কালামের যে ঘটনা আল্লাপাক রব্বাল উল্লি করেছেন আমরা জানি এদের নাম হয়েছে আসহাবুল জানা বলে আমরা আখ্যায়িত করে থাকি আল্লাহ পাক রব্বুল আলম সুরা কালামে প্রথমেই নুন ওল কালামী অমায় আস্তরুণ বলে কলমের কসম খেয়েছেন কলমের কসম খাওয়ার পর নবিসর সালামের চরিত্র কথা বলেছেন তারপরে বলেছেন যে ওরা যে আপনাকে হাসি মজাক বা যাই করুক ওরা মরবে আপনিও মরবেন মরার পরে এটা জানতে পারবেন তারপরে আল্লাহ বলেছেন যে যারা মৃত্যুক তাদের অনুসরণ করিও না যারা চুগুলখর যারা গণ্ডগোল সৃষ্টি করে সমাজের মাঝে তাদের অনুসরণ করিও না তারপরে বাগানের খবর আসলো আল্লাহ পাকরব্বুল বলছেন ইন্না বালাও না হুঙ্কামা বালাও না সাহা বালজন আল্লাহ পাকরবুল আলম বলছেন আমি যেভাবে বাগানওয়ালাদেরকে পরীক্ষা করেছিলাম সেভাবে তাদের পরীক্ষা করেছিলাম তো বাগানওয়ালাদের কীভাবে পরীক্ষা আল্লাহ পাকরব্বুল আলম করেছিলেন সে ঘটনা এখানে একজন বাগানওয়ালা ছিলেন সে বাগানে আল্লাহর রহমতে বরকত হতো পানি হতো আল্লাহর পক্ষ থেকে সেই মালিকের গুণ ছিল একটা গুণ ছিল কি সে বাগানের ফসলগুলোকে তিন ভাগ করত তিন ভাগ করে এক ভাগ ফকির মিষ্কিনকে দিয়ে দিত বাগান থেকে আর এক ভাগ নিজে খেতেন আর এক ভাগ বাগানের জন্য আপনার পরিচর্যার জন্য রেখে দিতেন এই তিন ভাগ করে এভাবেই উনি বাগানের পরিচর্যা করে আসছিলেন বাবার মারা যাওয়ার পরে তিন সন্তান উনি রেখে যান তিনজনে চিন্তা করলো যে বাবা তো বিশাল একটা অঙ্ক ফকির মিসকিনকে দিয়ে দিত তো আমরা করবো কি এটা দিবো না আমরা রাতারাতি ফসল কেটে নিয়ে চলে বাগান থেকে ফলমূল ফকিরে ঠের না যাতে না পায় বিষয়টা ওখানে বলছে বলাই শুনুন কিন্তু আল্লাহ বলে নেই এভাবে ওরা ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পরে কেউ বললো ওদের ভাইদের মধ্যে উঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠো সকাল হয়ে গেল কখন যাবে তোমরা নাহলে তো ফসল কেটে আসতে পারবে না চলতে লাগলো চলতে চলতে চলতে চলতে বহু দূর চলে যায় কিন্তু বাগান খুঁজে পাচ্ছে না শেষ পর্যায়ে দ্বিতীয় যে ভাই ছিল ইনি বললেন যে আমি তো তোমাদেরকে বলেছিলাম যে করা ঠিক হবে না সুতরাং আমাদের বাগান মনে হারিয়ে ফেলেছি এখানে বাগান তো দেখছি না তখন ঠিকই সকাল হয়ে গেল বুঝতে পারল যে বাগান নাই ঘুরে আসে দেখছে যে বাগান সম্পূর্ণ পুড়ে ছাড়খার হয়ে গেছে তখন তারা বলল যে আল্লাহ আমরা জুলুম করেছি আল্লাহ ক্ষমা করে দাও তারপরে একে অপারে কথা বলতে লাগলো আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো সুতরাং এই বাগান আল্লাহ এই হলো এই হলো বাগানের বাহ চমৎকার ঘটনা আপনি বললেন যে বাবা সেটাকে এইভাবে রক্ষণাবেক্ষণ করতো যে তার তিন বাগের এক বাগ দিয়ে এর বিনিময়ে অর্থ দিয়ে বাগান শুশ্রূষা করা আর এক বাগ নিজের প্রয়োজন মেটানো আর এক বাগ দান করে দিত সন্তানরা এসে ভালোই বুদ্ধি তো বাবা গরিবদেরকে দিয়ে দে এটা তো বড় বিরাট ক্ষতি গরিবরা দেখবে রাতের অন্ধকারেই কেটে ফেলবো কিন্তু তারা যে ইনামতের সাথে কুপুরি করলো তার পরিণয় কি দাঁড়ালো বাগান পড়ে গেলো চলি আমরা শুনি ঘটনাটি শেখ একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে ঘটনার मूल सारमर्म जे मानस के दिए खेते फकर तरह जो कथा आल्लास्मता तुम जो का फलमूल बंटन कर निकट आतीय मिस्किन तरजकुहुम তুমি সেখান থেকে কিছু দিয়ে দাও তাদেরকে আল্লাহ আদেশ এবং তাদের সাথে এখানে আল্লাহ আসলে দুস্থ গরিবকে যেমনভাবে দিতে বলেছেন তেমনভাবে সুন্দর করে কথা বলার জন্য বলেছেন কেননা যখনই কোনো জিনিস দেওয়ার থাকে তখন অনেক মানুষ উপস্থিত হয়ে যায় তখন দাতা বিরক্ত হতে পারে জি জি কাজে আল্লাহতালা ওখানে ভালো কথার জন্য বলেছেন যে কাজটা এই বাগানের মালিক পালন করত। যা বাগানের মালিক যে কাজটা করতো সেই কাজটা ব্যাখ্যা বিশ্লেষণে রয়েছে যে ফলগুলি তিনি তিন ভাগ করতেন ও ফলগুলি মানুষ যদি তিন ভাগ করে তাহলে তার ফলাফল আর একটা আমরা বোখারি মুসলিমের এক হাদিসে দেখেছি যেখানে বলা হয়েছে যে ইস্কে হাদিকাতা ফোলান হাদিকতা ফোলান যে হঠাৎ একজন ব্যক্তি শুনল আকাশে এভাবে একটা শব্দ যে অমুকের বাগানে পানি বর্ষণ করো থেকে মেঘের পক্ষ থেকে ডাক শব্দ শুনে কি ব্যাপারটা কি অমুকের বাগানে তিনি গিয়ে দেখছেন যে পানি তো ঠিকই সেখানে দেখছি এক লোক পানি এদিকে ওইদিকে নিয়ে যাচ্ছেন নালাই তার একটা ভিতরে কৌতূহল জাগলো যে এটা জিজ্ঞাসা করা দরকার কেন এটা ঘটলো আর কাজে লাগাই পরিচর্যার কাজে এই বাগানের মালিক মূলত এইরূপ করতেন কিন্তু দেখা গেল যে কি আল্লাহর পক্ষ থেকে আয়াতে এটা প্রমাণ হয় না তিনি তিন ভাগ করতেন বা ওই ব্যক্তি হয় না ভিন্ন ঘটনা বললেন তো ওই জন্য কথা স্পষ্ট ভাবে ভালো আর। ওই আলোচনাতে পেশ করা হয়েছে যে তিনি যার কারণে তার একটা বাগানে আল্লাহর পক্ষ থেকে রহমত ছিলাম যখন তারা বাগান দেখলো বাগান বাগান যখন দেখলো বাগানের কোন ফল নাই বাগান খুঁজে পেলেন আমরা যে চিন্তা করেছিলাম আসলে রাতারাতি ফলগুলো আমরা পেড়ে নিব এরপরে তারা আবার যে ফল পায়নি তা না আসা রবা ইন তখন তারা তৌবা করল এখানে একটা জিনিস প্রমাণিত হয় একটা বাগানের ফল সম্পূর্ণ নষ্ট হওয়ার পরে আবার আল্লাহ দিবেন তারা আশা প্রকাশ করছেন এবং ফিরে পেয়েছেন যখন সব নষ্ট হয়ে গেল তৌবা করল আল্লাহর যখনই কোনো ব্যক্তি অন্যায় করবে যত বড়ই ক্ষতি হোক না কেন আল্লাহ আবুল আলমের কাছে তৌবা করে ফিরে গেলে আল্লাহর আবুল আল্লাহ সেটা আবার ফেরত দিতে পারেন এটা তার বাস্তব প্রমাণ আমি যেটা বলতে চাইব যে এই তিন ভাই তাদের বাগানটায় এত ফল ফসল হতো বাবা রেখে গেল আর তারা এই বিভ্রান্তিতে পড়লো তার মূল কারণটা কি বড় ধরনের মানে তারা গরিবদেরকে দেবে না আর এর জন্য তারা কিন্তু কৌশল করেছিল যে রাতের অন্ধকারেই আমরা ফল হ্যাঁ কেড়ে নেব তারা দিবে না তো দিবে না আর একটা বিষয় প্রমাণিত হয় এই জায়গা থেকে যে ফল যদি হয় আর যদি ফলটা পারতে যায় বা ফল নামাতে যায় তখন গরিব মিসকিন আসবে এটাই স্বাভাবিক আর তাদেরকে দিতে হবে এটাও স্বাভাবিক যদি না দেয় তারা কৌশল এটেছিল তারা কিন্তু একটা কাজ করতে চেয়েছিল যে ফকির মিষ্কিন্তু জানতেই দিব না চুপে চাবে তারা ভদ্র ছিল এটাও ঠিক যে না করতে পারবো না চুপে চাপে নিয়ে আসবে চুপে চুপে নিয়ে আসে কারণ যদি চলে আসে দিতেই হবে আজকের যুগের যে অপস্থাটা আরো নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে আসলে নাই দিতে পারি আর যদি এবার ধমক তাড়িয়ে দিই তাহলে এটা খারাপ হবে সুতরাং আমরা রাতের অন্ধকারে চলে আসব সেটা হবে তবে তাদের দুইজনের মধ্যে যে একজন ব্যক্তি ভালো ছিলেন তার একটা প্রমাণ তারা বললো যে আমি তো আগেই বলেছি তোমরা দেখো যেটা বললাম কেউ ভালো মানুষ থাকে বাধার প্রমাণ বাধা দেয় কিন্তু পেশি শক্তি অনেক সময় এই বাধাটাকে কানে দেয় কারণ দেখা গেলো যে তিনজনের ভিতরে একজন হয়তো বলছে যে না এই কাজ করো না এটা অন্যায় কাজ হয়তো বাকি দুজন বলছে যে না ওটা করেই ফেলি অথবা তার ভিতরে একজন এইরকম করেই ফেললাম এই ধরনের মানে এক শ্রেণীর মানুষ সবসময় রক্ত শোষণ করতে চাইতো নির্যাতন করতে চাইতো এটা একটা বাস্তব প্রমাণ সম্মানিত সুযোগ বুঝতে পারলেন ঘটনা যেতে হচ্ছে একটা বিরতিতে ফিরে এসে আবার বাকি আলোচনা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 সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন এশা নিশ্চয়ই আল্লাহ সহনশীল আর তিনি প্রত্যেক কাজে সহনশীলতা পছন্দ করেন সহি বুহারি নবম খণ্ড উনুচ্ছেদ চার হাদিস নম্বর ছ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 জানুন ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিরতি পর সুদী দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এই কোরআন এর এই মাজে জি স্যার কি জন্য বলতে চ আমি এখানে একটা জিনিস যোগ করতে চাচ্ছিলাম যে বাগানের মালিকদেরকে একটা বিষয় উপলব্ধি করা উচিত সেটা হলো ওই যে ব্যক্তির বাগানে আর কোথাও বৃষ্টি বর্ষণ করলো না মেঘ মেঘকে নির্দেশ দেওয়া হলো এই শব্দ শুনতে পেলো একজন ব্যক্তি যে তার বাগানে পানি বর্ষণ করো এই ব্যক্তি ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো নাম নিজে বললো না কারণটা তিনি বললেন প্রথম কথা বলেছেন যে আত্মশব্দ দেখো সোলুশন আমি তিন ভাগের এক ভাগ সাদকা করি আগে সাদকার কথা এসেছে তারপরে বলেছে আর এক ভাগটা আমি আমার জন্য আর আমার পরিবারের জন্য ব্যয় করি তাহলে বিশেষ করে বাগানের উপরে সর্বপ্রথম বেশি হক আগে যারা ফকির মিশে নিতে হবে কারণ বাগান একজন ব্যক্তি কখনো একাকি রাখতে পারে না এই বাগানের ফলটা হলো দৃশ্যমান এবং এটা অত্যন্ত মানুষকে আকর্ষণ করে এমন জিনিস আমরা সাধারণত দেখি আপনার সাথে একটু অ্যাড করতেছি যে যে সমস্ত ফলের গাছগুলি রাস্তার ধারে হয় হ্যাঁ মানুষ খেতে পারে উপভোগ করতে পারে সেগুলিতে প্রচুর পরিমাণ ফল ধরে আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু মালিক যারা মানে ফল পেরেই জনগণকে বন্টন করে দেন এদের দেখা যায় কোনো বছরই ফলের অভাব হয় না আবার কিছু মালিক আছে যে চুপে চুপে আপনার ওই খেয়ে শেষ করে ফেলে দেন দেখা যাচ্ছে যে এরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে হলো তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে কারণ এই লোকের অন্তরটা খুব ছোট যতই টাকা পয়সায় থাক যদি বাগানটা আমি তিন লাখ টাকা দিয়ে কিনে নিই বা পাঁচ লাখ টাকা দিয়ে নেই কিন্তু সে বলতে থাকবে মানে এটা ফ্রি মানে সৎ মনে এটা দিবে না বলতে গেলে দাম দশ লাখ টাকা বারো লাখ টাকা হতো কিন্তু আমি যাদের কাছে বিক্রি করলাম দশ লাখ টাকাতে বিশ লাখ টাকা লস মানে অন্তর থেকে এটা দেয়নি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যেসব খাদ্য বা ফলমল মানুষকে দেওয়া সহজ হকির মিসকিনকে দেওয়া সহজ এই ব্যাপারে আপনারা না দেওয়ার কোন সময় পরিকল্পনা নেবেন না নেবেন না দেওয়ার পরিকল্পনা নেন তাহলে এইভাবে ধ্বংস হবে বরগত কমে যাবে অনেকে দেখা যাচ্ছে এইরকম যে কাউকে দেবে না নিজেও খেতে পারছে না ফলে দেখা যায় যে ঘরে ফল পসতেছে আর পরে ফেলতেছে বাইরে ফেলে দি অথচ যদি এটা দিত তাহলে সে গরিবরা খেয়ে শান্তি পেত আর সে আল্লাহর রহমত পেত কৃপণ তার রোগ থেকে মুক্ত হতো ফল নষ্ট করে ফেলে দেওয়ার অপরাধ থেকেও বাঁচত गुरुत्वपूर्ण कथा बोलते चाची से तरह मंद परिकल्पनार एक दिक छोड़े त्रे ये फल नाम का शब्द एस कुर मजिदे आला हर दिन का दे जे जदि को फकर मिशिन चले आ प्रतरोध करते सराते जान सक्षम हो এরকম একটা পরিকল্পনায় আমাদেরকে বের হতে হবে যেটা মানুষের জন্য খুবই মন্দ আচরণ মানে মানুষের ভিতরে খারাপ থাকলে এইভাবে প্রকাশ পাই আরেকটা জিনিস যেখানে বোঝা গেল যে সবসময় মানুষের মধ্যে ভালো মন্দ কিছু থেকেই যায় তাহলে যারা ভালো কোনো ব্যক্তি যদি মন্দ পরিকল্পনা করে তাহলে ওই লোকের মধ্যে ভালো যারা তাদেরকে তাৎক্ষণিক বলা উচিত যে এই পদক্ষেপ নিতে যায় না এটা ঠিক নয় যদি কোনো সময়ে ভালো জাগে তাহলে সে যেন চুপ না থাকে বলেই ঘটনা থেকে আরেকটা জিনিস স্পষ্ট প্রমাণ হয় যে মানুষ একটা দুর্ঘটনা ঘটে গেলে পরস্পর পরস্পরে ঘটে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করে আল্লাহ ওইটাই ফিরিয়ে দিবেন অথবা তার চেয়ে বেশি দিবেন ওখানে তারা বেশির দাবি করেছে আল্লাহর কাছে আর একটা বিষয় বলা যায় যে এই সমস্ত হৃদয় বিতর মানে নিজের উপরে প্রভাব ফেলে এই ধরনের ঘটনাগুলো বারবার স্মরণ করা উচিত তার সম্পদ কমতে থাকবে কারণ হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন দুজন ফেরেস্তা পাঠানো হয় যে ব্যক্তি দান করে ওই ফেরা আল্লাহর কাছে দোয়া করে ব্যক্তি দোয়া নয় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহ যে দান করছে তুমি বৃদ্ধি করে দাও তাকে আর যে ব্যক্তি কিপন কখনো মানুষ উপকৃত হয় না নিজেও হয় না নিজে উপকৃত হয় না দেশবাসী উপকৃত হয় না বরং নষ্ট হয়ে যায় এই জন্য এটা আমাদের চোখের সামনে একাধিক ঘটেছে বা ঘটতে দেয় সেই ক্ষেত্রে মানুষ শিক্ষাটা নেয় না অর্থ ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত আর একটা বিষয় হল এই ওই যে তিন ব্যক্তির কথা যেখানে আমরা আলোচনা করছিলাম কোনো আসতে পারে এটা সেটা হলে এই লোকটির আর একটা স্বভাব ছিল মিসকিনদের দিত আর বাগানের পরিচর্যা করতো রাসোল উল্লাহ সাল কাছে উঠ অভিযোগ করলো যে আল্লাহ রাসুল এই লোকটি আমার কাছে কাজ নেয় কিন্তু আমাকে খেতে দেয় না তখন মালিককে ডেকে বললে যে তুমি এর থেকে কাজ নেও কিন্তু খেতে দেও না এই হাদিস থেকে প্রমাণিত হয় যে ওই ব্যক্তি বুঝেছিলেন যে বাগানের একটা হক আছে ক্ষেত্রে না পানি দিতে হবে করে লাগবে এটা মানে একটা হকের একটা অন্তর্গুলো ঘটনা থেকে প্রমাণ হয় যে কোনো জায়গা থেকে কোনো কিছু নিতে হলে সে নেওয়ার পরিবেশটা যথাযথই প্রস্তুত করতে হবে রাখতে হবে তাহলে সেখান থেকে ফল পাওয়া যাবে शेषानी आल्ला पेश कर मजिदे कब गुलम्र ग्रहण कर दर्शक मंडल के बीच देखिए এই ঘটনা থেকে যদি আমরা কিছু নিতে পারি তাহলে আমরা জ্ঞানের পরিচয় দিতে পারব আর যদি এই ঘটনা আমরা শোনে রেখে দিই তাহলে কিন্তু আমরা জ্ঞানী বা শিক্ষিত মানুষে এ বলে নিজেকে পরিচয় দিতে পারব না কাজে জিনিস ফুটে ওঠে সেটা হল এই যে এই ধরনের লোকজন চিরকাল থাকবে জি সুতরাং এই সমস্ত কৃপণ ব্যক্তিদের থেকে তারা যেন বিরত থাকে সমস্ত কার্যক্রম থেকে নিজেকে আত্মকেন্দ্রিক ব্যক্তি থাকবে তারা নিজেদের স্বার্থটাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রতিবেশী কারোর কোন খবর নেবে না হকদারদের হক আদায় করবে না অনেক জায়গায় আমরা এটুকু দেখি যে অনেকেই ভাইয়েরা ভাইয়েরা বসে পরামর্শ করে ফেলেন যে এই এই কাজটায় বোন এসে বাঘ বসাইতে পারে আগেই সেটা বিক্রি করে দিই আগেই সেটা শেষ করে ফেলি এইরকম ষড়যন্ত্র অনেক জায়গায় হয়ে থাকে যারা এই ধরনের করেছেন তারা জালেম হিসাবে আখ্যায়িত হয়েছেন এবং আল্লাহর এই দাঁড়াবে যে ওই যে ওই এক বিঘা জমি বিক্রি করার কারণে দেখা যাবে একসময় গিয়ে যে দশ বিঘা জমি ছিল যা ছিল বিটি সব বিক্রি করতে হতে পারে বাস্তব তাকে দিতে হবে মানুষের হক যারা অন্যায় ভাবে মেরেছে খেয়েছে তারা কিন্তু সফল হতে পারেনি সময় দেখা গেছে তাদের সম্পদ চলে গেছে আর আমি দর্শকের উদ্দেশ্যে এটা বলবো যে আপনার এই সম্পদ আজকে মনে করেন দশ বিঘা জমি আছে বা একটা দোকান আছে বা একটা চাকরি আছে আমারে এই চাকরিটার সম্পূর্ণ পয়সা আমি খরচ করছি দুজন চারজন পাঁচজন ফ্যামিলি সদস্য আছে এদের পিছনে এটা এখানে যদি শেষ করে দিই আমার যে পরকালের জীবন আছে এই পাঁচ সাতজন যে সেখানের জন্য কিছু জমা করার দরকার তো সোরা আপনার সবার মধ্যে আল্লাপ আকরবুল আলম স্পষ্ট করছো আপনার যত আপনি আমি দান করবো আল্লাহর পথে সেগুলো আমার জন্য জমা হয়ে থাকবে সুতরাং এই কৃপণতা না করে ফকির মিশ্রিনকে বঞ্চিত না করে তারাও যেহেতু মানুষ তাদের হক রয়েছে তাদের অধিকার রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থা দরকার রয়েছে তাদেরকে নৈতিকতা শিখানো দরকার হয়েছে ধন্যবাদ আমরা বলব এই যে ফকির মিষ্কিন এরা কারা এরা আমাদেরই অংশ তাদেরকে খাবার দেবেন আমাদেরকে খাবার দেবেন তাদের জন্য যে পরিমাণ আপনার জায়গা দরকার ছিল হয়তোবা সেই জায়গা তাদেরকে দেন নাই আপনার জায়গায় আল্লাহ রবুল্লাহ আলমিন যে পরিমাণ আপনাকে দিতেন তার চেয়ে বেশি দিয়েছেন অর্থ হল ওই অংশটা ফকিরদের তাদের গরিবদের তাদেরকে দিয়ে দিতে হবে মানে দেওয়ার বিষয়টি লক্ষ্য রাখবেন প্রতিবেশী থেকে কেননা রাসুল সুল্লাম বলেছেন এলাজামবে সম্বাদেশ দর্শক আমরা জানতে পারলাম বাবা আল্লাহর ইচ্ছা মতো তিনি সেগুলি বেয়ে করতেন ফলে আল্লাহ বরকত দিতেন সন্তানেরা এসে যখন ছলসা করলো ঠকাতে চাইলো তখনই কিন্তু তারা সব হারিয়ে ফেললো আবার তাদের ভিতরে তৌবার অনুশোচনা আসলো তৌবা করল আল্লাহ আবার তাদেরকে দিলেন ভুল হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চান তৌবা করেন আল্লাহ রব আয় বরকত দেবেন এবং বাড়িয়ে দেবেন আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে এর রূপায়নের চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে তহফিক দান করুন আমির আসসালামু আলাইকুম রহমতুল্লাহি क्यों इचरण बोझ देख করিত্র গথানে ইসলার করতি রিষপতিবার রাত সাডে আটাই আপুনো সমপরচার শকাল সাকাল সাটাই বাংলাদেশে পিস টিবি The best profession is a professional person who invites people to Allah s.w.a. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the meaning should be to spread the message of Allah s.w.a. To implement the convincing Islamic come educational formula to excel in your career, Dekun Career Guidance अनिवार्य शेखीन तुन्नार आलो के जीवन गढ़ारित बुलुबुल सकल के शारदरमंत्रण देखो बलुबुल मारे दर्शे हादी शुदुम्री बांगलुगुल रविवार मंगलवार और बृहस्पतिवार संध्या छटाय पुनः सम्प्रचार दोपुर देर टायबदेशे पीस टी बांगल